مريم يله فلا قدر لنا واعبد يوم الرساله يا لا ورا من الصبر هو لا شريك له ولت امرن مننا محمد العبد والرسول صلى الله عليه وعلى أبيه وأظهاره رباه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرفقين وَاَيْتِيَاكُمْ مِنَ الْخَرَافِ وَامْسَحُوا رُؤُوسَهُمْ وَارْكِلُوهُمْ إِلَى الْقَاعِ يَقُولُ اللهُ تَعَالَى وَعَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم বল আই তুলে বল্লাহ মিন এই দিনের মধ্যেই আমাদের কামিয়াবি নিহত এর বাইরে যে কোনো লাইন অবলম্বন করা হোক আমরা মালিক রহমতুল্লাহ হোসেন যে এই গুণ মধ্যে প্রথম সমাজ তাহারাই গ্রাম যে রাস্তায় কামিয়াব হয়েছিল গ্রামক পর্যন্ত যে কোনো মুসলমান কামিয়াবি ওই এক অনুমত প্রথমটা মান যে মেহনতারা কামিয়াবি অন্ত করেছে ওটাই কেন করছে মুসলমান ধরে কামিয়াব হয় কোনো কাম আস্তিত সেই প্রশ্ন যত লোক করি হোক সহিমান হয়ে থাকে সে তো পাহাড় সহিসলমান পাহাড়ের থেকেও শক্তি সলমানুই দিয়ে এবং এদের সাথে আল্লাহ পরে ভেবে মাধাবরী ইমামী মোদিনা দে হায়াত ইমাম তিনি এই মন্তব্যটা করে গোটে ভাষিয়ে যত দুপুর দুপুর প্রস্তুতি আবিষ্কার করবে সংসার দিকারে আরো নিজেরা ঠিক করেছিলেন দুনিয়াবাসীকে ইমান আমর ঠিক করার দাওয়াত খুব সংক্ষেপ ছিল ইমান তারা তরতরে তার সাথে যুদ্ধ করছেন না প্রথমে তাকে বুঝাইছেন এটাকে মেনে নেওয়ার জন্য আমরা আগে বন্ধের মধ্যে আল্লাহ আত্মারি কিতাবেন আমাদের এক হচ্ছে কপি বারাই তার হকিলায় আমরা সত্য পথের সন্ধান পেয়েছি মকলুকের গোলাপি থেকে বের আপনারা সেটা জেনে নেবেন সুন্দর শুধু দেখা মানত তারা হয়ে যাবে যারা মানত না কিন্তু আমাদেরকে স্বীকার করে আমাদের রাজত্বকে স্বীকার করে আমাদের আন্ডারত একবার আমাদের বাক্সে একটা জিদি আবার আর তোমাদের ধর্মগ্রহ করতে চাই তৃতীয় পর্যায়ে এটা লক্ষ্য কষ্ট ছিল এই মুহূর্তে মুসলমান হল না ঠিক আছে যখন তাকে আমাদের অধীনতা স্বীকার করে দিল তখন কাছের থেকে কাছ থেকে মুসলমানদের দেখবে কাছের থেকে যখন মুসলমানদের দেখবে তাদের আমলাখ লাখকে দেখবে তাদের ব্যবহারকে দেখবে करा जाई ताई चिंतित करते इसलम एकम्र सठिक धर्म यही धर्म काफे हाथ सत्व अधिकार दिए हम रक्षण दायित्व दिए थे ওইটা তো আমার নিজের ধর্মেও নেই তারা কাঁচার থেকে দেখ্লা গরিব ধনী সব একাতায় দাঁড়িয়েছে আমির আর পকিরের কোনো পার্থক্য নেই আমির আর এক খানা খাইতেছে আমি গরিবটাকে ঘির না করতেছে মনে করতেছে এই গরিবটা আমাদের কি এসার দল যাদের কমজোর দল ছিল তোমাদেরকে হয় সহকার আমরা হ্যাঁ কিংন আসুন জপুর আমি জো আপর তো রিল তোমার এর আপনার এই কৌশল তো দুই নম্বর সে हमारे ग्रह केटाई करना चालाई जाए चलो देखा दीब ना तो कटाई करीब न्याय গরিব তো দয়া করলাম এটা ভূত দৃষ্টিভঙ্গি ভূত দৃষ্টিভঙ্গি ওই গরিব পক্ষ করে আপনার কাটা সহ করতে পারেন সব করছে কেমন লকডাউন কিন্তু তারা বিপদ হয়ে যাবে তারা এই ভরত আদায় করার কোনো এই জন্য তাদের স্থান মানতে হবে যে দেখা গ্রহণ করে আমাকে ভরত আদায় করার সুযোগ নেই আমাদের বুঝে আছে सम्मान हो गरीब देखे विभिन्न कारण कदर मूल्यायन एक गरीब तरह बाकी मालगल पवित्र पर दी ধনির পাটি মালগুলো পবিত্র হেল পবিত্র হ্যাঁ করে দিল কে গরিব আছে যে কারণে আল্লাহ তাদেরকে বুঝতেছে তারা যখন আল্লাহ আল্লাহ হব সম্মান করতে কারণ তার অসিলা আল্লাহ তার অশিল্লায় আমি খরচ করতেছি করতে কারণে এটা খরচ আদায় করা একই কারণ গরিব লোকের মধ্যে পাওয়া তার কি করা হয় তিন নম্বর সে আমার মালকে পাক করে দিচ্ছে না পাক নম্বর সে আমার কি করছে আমার মালগুলো সে আক্রান্ত করতে দায়িত্ব দিচ্ছে তোমার মালের একটা অর্থ কিন্তু নিয়ে তোমার একটা ভাগ আছে কঠে হয়ে আসবা দিয়া দুনিয়া থেকে তোমার নসিবটা তোমার অর্থটা আনতে ভুল করো না तक लगते का सात लाख टा बस्तम दी गए बिलवाड़ के निर्माण हां किल उठा आएगा বিচারে দিবেন আল্লাহ এক জায়গায় জমা হয়ে যাবে তাহলে আপনার মাল দিল এরা চোর করতে বলে ওখানে যাবে ওখানে ওনার দিবেন একটা গুড়া বেশি হয়ে গেলে আইন মোতাবে আপনাকে জানি পুজা বুঝি করে সবসে অ্যাকাউন্ট সেট করা তোমরা দেখবেন এই বলতো যে দা দিলেন দহমান হুজুর দলিং করতে পারে সেই ধলির বর্তমানে দুপাত সব পরিবার জামাই কারণ সেই জামানোর কারণ সে কাউকে পাঠে পাবে তার বিপদে দুনিয়ার মানুষ খুশি হবে কারুল ক্ষতি খুব ভালো খুব ভালো কারণ বিপদে আর তাহার বিপদে কেউ আমি পাঁচটা কারণ কারণে মুসলমান থেকে সংহার করা আমার বাইরে আমার পাঁচশো বছর আগে বেসি তা হয়ে থাকে যে গরিব আমার আমার কাছ আগে ব্যস্ত আমার দরে থাকতে হবে প্রত্যেকটা মালকে পৈক্রিয় দিতে হবে কিভাবে আয় করছিলেন না ভাবে না না কিভাবে যায় করছিল দায় ভাবে না না যায় এই পয়সা দিতে বহু পথে মতাই তার মালের মধ্যে ছেলে মেয়েরা করতেছে তার তার মেয়ের বিয়ে হবে সে বলেছে সুন্দরী কে হবে सब आत्न लेना पद से सब गुना तो कथाई बचा दीचे লোকেরা হয়ে যান আল্লাহ করবেন পয়সা হলে আপনি এই অবস্থার মধ্যে করবেন আপনাকে তারা বলবে পাগল আপনাকে বলবে পাগল সব আসি আপনাকে প্যাকেজ দিবে আর যদি আমরা ছেলে মেয়েরা নিলে হাজার আমার পাশ বিধা নাই না আমার লস আমার পাশ আমার বিধা নাই না আমার कभी जाए गाड़ी एक्सिडेंट कर लाइफ इंस्योरेंस लोजन दीडेंट गाड़ी पड़ते हैं सरकार आई पढ़ते अपनी इन्स्य करते गाड़ी नाम दुआना दुआर से बड़ा ওটা বললেন আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে তোর জন্য গাড়ি গাড়িটা পাইবে কিসের ভিত্তিতে জুয়া হারাম করছে ওই জোয়ার ভিত্তিতে পাইবে মু গাড়ি লই সেই গাড়ি থেকে আরাম হবে হারামে কি আরাম আছে প্রত্যেকটা मुसलम तक मुसलमान मत खेल बिवेक नहीं गरीब धन की इज्जत करते गरीब धन की इज्जत करते गरीब की इज्जत करते उभय उभय की इज्जत करते स्मी स्त्री की इज्जत करते স্ত্রী স্বামীকে আবার স্বামী স্ত্রীকে তার মান সম্মান করে কথা বলতেছে তাই বলতেছে না থাকতেছে না তাতে স্ত্রীর প্রেসানি হইতে পারে এবং তা করতেছে না স্ত্রীর থেকে সরিয়েছে चार मैं बेटी दूर थका एक हराम क्यों कर जान मामले जा विपद हराम चाज कर लो तक देखें টাকা ছিল টাকাও নেই বিপিও নেই কোনো কাজ করে শুনতে কারা খারাপ লাগে এটা আরাম কাজ করলেন আরামের রেজাল্ট নেই তখন কি হচ্ছে আমার সাথে একলা প্রশ্ন গেলে ভালো হয় নাকি পড়ে আসি বিবাহ করব লিখিত প্রশ্ন আমি তাকে বললাম লিখিত ভাবে যদি বিবাহ জরুরি হয়ে থাকে অর্থাৎ বিবাহ না করলে আপনি গুণার মধ্যে পড়ে যাবেন আপনি বিবাহ করে ফেলেন উচ্চশিক্ষা পথ বিবাহ হয় উচ্চশিক্ষা না হয় যা ঠিক আপনি যেভাবে চাইছেন বিবাহ করে চলে যাব বিবাহ করে বিবাহ করে চলে গেলে কি ফাইল আপনিও বিবাদ দূরস্থার নষ্ট হলো আর দিনের দায় দায়িত্ব আপনার ওপর দিল বিভিন্ন তা দায় আপনার উপর তার বিমান নষ্ট হলো আরও কি বললাম আপনি দেখেন বিবাহ জরুরি কিনা বিবাহ না হলে গুনায় পড়বেন কিনা বিবাহ করবেন বিবিনী তাহলে যাবে না যাবে আর যদি পারেন আছে ঠিক আছে পরে বিবাহ কোনো অবস্থায় বিবাহ করে তিনিকে ফেলে চলে যায় সরিয়া খেলাও করে তাই আপনি দিনের জন্য যান তাই আপনি দুনিয়ার জন্য যান মাসলায় মাসলায় কত দিনের প্রত্যেকে প্রত্যেকে সম্মান করতেছে ধনী গরিবকে গরিব ধনীকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এইসব দুজন দেখবে দেখবে তা দেখিয়েছে দলে দলে পুতুল মানুষমান এই জন্য তাদেরকে এতটা কথাটা করা হয় নাই ইসলাম গ্রহণ না করলে তোমার পল্লা উড়াই একটা চান দেওয়া এই চানতে হাজারো লাখ অল্প মুসলমান দেখেন না খ্রিস্টানদের মধ্যে হাজারো কালোদেরকে মানুষ স্বীকার করে হাজার খ্রিস্টানরা এক প্রকার চিড়িয়াখানার মধ্যে কার শিল্পী কি কি আছে না ওগুলো যেন জানো সেটা জানো ওখানায় থাকে জানো কোন স্বীকার করে শরীরের চালার কারণে অত তার কত যোগ্যতা থাকতে পারে আর যা চামড়াখান সাদা হয়েছে বেস্তার হয়ে গেলে কোনো চামড়া সাদা হয় বেস্তার বাতিল হিন্দু তো দেখে অবস্থা যারা ব্রাহ্মণ সংসদ আর যারা উচ্চ বংশ হিন্দুরা এদিকে মানসিক চাতার গণনা করে মানসিক চাতার না করে স্বাস্থ্য বিতে দেয় এক প্লেট খাওয়া বলে প্রভাব যখন তোর দ্বিতীয় পর দিয়ে সব থাকবে আর দেখবে এখানে ধরি করবে কর্তব্য নেই এখানে ধলা চাল কোনো কর্তব্য নেই বেলা হাসি তো ভয়ানক কোন মুসলমান তাকে ঘৃন্দা করে না তাকে তো আল্লাহ রসুল মহান মানে মুসলমান সর্দার মানে ভাবছি মানে তো তারা বুঝছি কেউ ভিন্ন এই জিনিসগুলো যখন দেখবে এরা দল করে মুসলমান দেখবে এইটা যদি না করে তারা এই দেওয়াটাও মালল না তখন স্তৃতপর তাদেরকে প্রস্তুতি নিতে বলা হয় প্রস্তুতি এখন হত্যারা নেওয়ালা উনি ইসলাম মানলেনা মুসলমানদের অধীনস্থ হয়ে থাকবা এটাও মানলেনা এখন সর্বশেষ হাজার তখন দুটো তখন দুটো সেই দুধের মধ্যে বহু কাপের মারা যাচ্ছে তখন চলে আর পাচ্ছে না খোলায় উঠতে পারতেছে না स्टपंड से हमारे गलो टुकुके लगे आज से बंदी थे বন্ধী হয়ে আসে বন্ধী হওয়ার পরে মুসলমান হয়ে যায় গোলা দেখা হয়েছে আজাদ করে দেওয়া হয়েছে মুসলমান এটা দেখার কারণে কাফেরা কলে কলে মুসলমান সে जल्लाह तला केम दिए मानी दुनिया मोकल में शिफतेम साहबाइक राम बहुत मुस्किल कितु तक ना कि दृष्टि दाड़े তাদের আল্লাহ এলেন দিল ওটা মানত ওটা দাওয়াত দিত দাঁড়াইছে সমস্ত পরাক তাদের পায়ের নীতি চলে আসছে পায়ের নীতি চলে আসছে আদর্থ অবকাশের দিকে খেলা হচ্ছে নামের ছিল মুসলমানদের পায়ের নিতে চলে मारा गुलशक्ट करा मुसलमान पायर दी एसे गाँव उन्नी देखे देते देखे, देखे, पारे। देखे, देखे, पारे। देखे पारे। কমান্ডর ইন চিফকে বাংলায় দিলেন কমান্ডর ইন চিফ মানা ছিলেন না আমি এটা ভালো মনে করেন ভালো মনে করলাম সেকাল করা যায় সাধারণ মুসলমান প্রশ্ন করার অধিকার আছে এখন তার পছন্দের অধিকার নেই শুধু তাদের জয়গান গেছে শুধু জয়গান যাবে আপনি শুধু জয়গান যাবে আপনার জন্য মানুষ প্রাণ অন্য সবচেয়ে মানুষ মানুষ দেখতে চান আপনার নেতার নেতার পায়ের নিজের আপনি ঠিক একটা হসপাতালে যান এখানে তো পানির লোকেরা অসুবিধা করতেছে আপনার হস্তক্ষেপ করা যায় তারপর আপনার নেই করতে গেলে আপনার চেয়ার নেই ওই চেয়ার আর একদিন এরকম না করতে পারেন কথা বলে অসুবিধা হয়ে গেল তুই ঠিক করতে হবে যদি বুঝলাম সময় কাজ তুই ঠিক করে ফেল এটা তুই ঠিকঠাক অভিযোগ করলে তা তুমি অযোগ্য করত বড় বড় কর্মকর্তার কিছু বললে তার ক্যান গায়ে আর সেই জামারা সাধারণ মুসলমানও মন জিজ্ঞেস করতে পারে অধিকার দেওয়ার কি বলিব আমার ভারত বসে যে মুসলমানদের বিশ্বাস খালে সাহেব বলে আমার তো দেশ আল্লাহ খালেদ কমান্ডার এটা আমাদের চিন্তা করার দরকার নেই বিদায় মাত্র হবেই ভাব দেখতে পাইছিস ইসলামের বিজয়ের জন্য খালেদ সাইবাই লাগবে আল্লাহ কোনো সর্ব করে নেই যেকোনো সাইবুলা নাই ইসলামের কারণে বিজয় হবে বললেন আমি দেখতে পাইছিছি উচ্চমাত্র ইমানা আল্লাহ থেকে সরে অন্ধীকার খালেদ সাইফুল চলে সে এখন সাধারণ তৈরি এত বড় কমান্ডার দুতে বড় দুঃখের বিজয়ী সাধারণ কমান্ডার আমাদের করেন না এদের একজনকে সাধারণ তৈরি করে দেন বিক্রি করে হ্যাঁ আপনার বঙ্গবন্ধু ঢুকাব করে পার ঘটাই দিন করেন কিছু করলেন साधारण सैनिक हिसाब से पावर नहीं তাদের এত মজবুত কিল্লা ছিল সম্ভব করেছিল ইশারা করবো এরাও পারে না ওরাও তত ঢুকতে পারছেন না কিন্তু তারা তো একমাস আবদ্ধ তারা আবদ্ধ থাকছে করে তো তারাই আবু ও বায়ুরাকে প্রস্তাব করল দেখো আমাদের কিতাবের লেখা এই দেশ এক সময় আমাদের দখলে থাকবে অন্য একটা নেতা এখন তোমাদের নেতা সেই নেতা কেনা সেটা আমরা কেমনি বুঝবাতে কাজ করো তোমাদের নেতাকে এখানে আসতে পারো আমাদের কিতাবের সাথে ওনাকে মিলাব শরীরের নকশা কত উচ্চার তার জামাই যায় কি পড়া থাকবে সে জামায়ের মধ্যে কোনো পত্তি আছে কি না चले आसबें घोड़ा चले आसबेंगे तक जो देखी सबसे पास मिले जाए मिले जाए दुख करते चाहिए बोझाइल का भलो ना আবুবাই কথা জানাই দিলিফালে ভারত আসতে রাজি হয়ে গেল সেনা কমান্ডাররা আপনার হাওয়ারি বদলাই দিছিল জামা বদলায় দিছিল তারা বললে এগুলো করে যেহেতু পকেট নির তো দিবই না কিন্তু আমাদের দেল দিয়ে দিব এই ভয়টা বহু পায়ে হয়ে ওনারা এগুলো কিছু যাওয়ার পরে উনি আর চলতে পারছেন বন্ধ হয়ে গেছে মারা যাবে তখন উনি এই সেনা কমান্ডারকে অনুরোধ করলেন ভাই আমার ধারণা আমার ধারাবিক লেভার যে বদলায় তোমরা কারণে আমার এই সমস্যা রাখছে তো জোড়া দি করল আপনি দল চাকরি পাচ্ছেন বন্ধ হয়ে গেছে আমাদের কিছু বলার নেই আর লোক না করে দেয় পরে আমি ঘোড়া ছেড়ে ওনার নামিউট চললেন আর দাম প্রসার ছেড়ে দিলেন ওনার করতে হবে সিরিয়া বলা হয় আর কি সুরিয়া সুরিয়া দুটার মারায় তাদের প্রধান পাতড়িতে এবার যাতে গ্রাম কিতাব এটাও দেখাচ্ছিল উত্তরে আছে উত্তরে গায়ে একটা কসমে কসমের একটা লেবার তাই আছে আবার তার মধ্যে তিনটা পক্ষী থাকবে একটা পক্ষে আবার না চামড়া ওই কিতাবে লেখা ওটাও বললো ওই দল পক্ষ উচ্চ কদার হবেন এক কথায় ওই বল কিতাবে যার হাতে এই ওদের থেকে চলে যাবে যে নেতার হাতে যাবে সেই নেতার যত আলাপ সব আলালত পাওয়া যায় যে ঘোষণা করে আমাদের নেতা নৌকো মানব কলা যার হাতে চলে যাবে তার যত কলাগুলি হয়েছে সব ওই মুসলমানদের নেতার মধ্যে কোন লাভ নেই করে এদের সাথে সবগুলো বোঝায় जुट करता है এইজন্য তো কিছুদিন আগে ইসরায়েল প্রধানমন্ত্রী আমাদের কেতাবের তো লেখাই আছে যে এটা আমাদের থাকবে না আমাদের দুধ কেন করছে ও তো বুঝাই দেয়মা করে আমাদের তারা কোনো ক্ষতি না করে বুঝাই ইহুদলেই ওকে প্রস্তাব দিছে ইহুদের লক্ষি সেটা আমাদের অস্তিত্ব বল থাকে বহু কোন জল ছিল একটু বোঝ নাই আমাদের কিতাবে যে মুসলমানরা এটা নিবে বলে লেখা আছে এরা তো সেই না আমাদের কিতাবে যে মুসলমানরা নিবে বলে উল্লেখ আছে সেই মুসলমানদের গুণাবলী উল্লেখ আছে এদের মতো ওই গুনাবলী একটাও নেই এরা তো সব আমাদের তরিকায় কম ওদের লেবার আমাদের মতো ওদের চাল আমাদের মতো ওদের কারবার আমাদের মতো এরকম মুসলমানরা কখনো আমাদের তাই পারবে না আমিও দিব না কখনই আর নদী দেখি যে কিতাবে যে মুসলমানের কথা লেখা আছে ওই টাইপের মুসলমান আছে তারা যুদ্ধ করবো না আমি বাইদুল এরা তো সেই মুসলমান না আমাদের কিতাবে যে মুসলমান কথা আছে লেখেন এটা তো এত কিতাব আছে কোরআন আশা করেন রিসেক করা তার মধ্যে এত সব কথা লেখা আছে বাস বাস্তরের পরে তার দিদি বলল স্বামীকে নতুন স্বামী এক রাজি বলল चारामीब लेडा क्षिप्त होते पूरा पाता देखा स्टॉले मे बस हाथ पात्र आंगे नक्शा चेहर मे बोलो की शेष नदी हार दबी करते बीबी हार सब देखते तो बीबी हार नाम देखते तो एक वे हेरे गा कुमती हल्ती से भागे पड़ती देहिया नामे एक सुस्तरी অধিকংশ ভাস আসছেন জীব রায়তলে আসতো এই ছাটি সুরে আসত সে আগে গাননি জিবরা আগে কিন্তু অনেক সময় চলে গেলে পা এক্ষুনি আমার কাছে তখন বুঝতো যেহিয়া কাল এটা আর কাল করে আনি মানে এখন এখন এক্ষুনি জিবরিয়াছিল আমাকে এই বলে গেছে এই ওহ উনি ভাগে পাইছিল ভাগে পাইলে সন্তানের বউ উনি অনেক সৌন্দর্য পালেন এটা প্রবীণকে বললো সব দিন আমিও পাইতে পারতাম কিন্তু যে আপনার আন্ডারে থাকে কারোর হিংসা লাগবে আপনি এটা একটা ব্যবস্থা করে তা না হলে খাবার দেখলেন কথাটা সৌন্দর্য ছিলেন তাহলে নিতে পারতেন ওটা ওনার হাট বন্ধ কেন আমাদের ওজন সৌন্দর্যপুর দাঁড়িয়ে পয়লা কান্তে তো কি করত এটা নিজে ভাঙে পেল ভাবে ভাগে পড়তই না পড়বাই এর বিনিময় কি চলাম ছয়টা বান্দিতে তোমার বনিমাটা পাঁচ ভাগের তো আল্লাহ তালা নবীর দায়িত্ব দিতেন নবীর মালিকা আর তাই ভাগ মুংশ আল্লাহ কোরআনে দশ পারার প্রথম লাইন কোরআন দশ পারা না পয়লা লাইনই এই বছর কুমুসের একটা দুজনে ছয়টা দিয়ে ওই একটা কিনে নিলেনা বান্ধি হলো পুজোর যেহেতু সর্দারের বিবিত করতে চাইল একজন হজুরকে বান্দি রাখলেন না ওখানে হজুরে বান্ধব ছিল আজাদ করে দিলেন আজাদ করার পরে বিবাহ করে দেখলেন তার বুকের মধ্যে এবং হাতের পুরা ঘটনা বলল আমার তো বিবাহের ছিল তার সব রাখছে আমি এই সফরে স্বামীকে বললাম স্বামী ক্ষিপ্ত হয়ে আমাদের সফল তুমি এই নবীর বিবি হয়েছে তাও নবী তামিম আছে তার বিবি কথা বলে তার মন্তব্যটা বাস্তব হলো তাকে জিজ্ঞেস করতে কি তখন ওই মহিলা নবীর বিবি হয় নাই হইছে আমি বুঝাইতে চাইছি ওই লোকগুলোর কাছে তাদের আসমানি কিতাবের কি পরিমাণ খরচ ছিল तरह से आम चारले चले परवर्ती युद्ध होहुदी ओ महिला शेष पर्तन घटनारे ওই ক্ষেত্রে এই সব কথা ওদের কিতাবে দেখা আছে এইটাও সম্ভব এই জন্য মাথায় চলে আসছে তখন আগার দিতে হয়ে কি করছে প্রশ্ন পরে আমাদের পরে মাঝখানে কোনো প্রশ্ন আল্লাহ বস্তু দরবার হয়েছে কারণ বাস্তবভাবে তাদের মোকাবেলা হবে কিন্তু বাস্তবে তাদের সাথে মোকাবেলা হবে না বাস্তবে মোকাবেলা আল্লাহ তারা কথা বলতেছে না আল্লাহটা বলতেছে এলে কাছে হেলেন আছে এবং আল্লাহ নাও দিল না যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল ওই যুদ্ধটা দেখতে কাছে যুদ্ধ উত্তর ভাঙাতে বার্ষিকভাবে যুদ্ধটা কাছাতে উত্তর ভাঙা বাস্তবে কাজটা করে দিচ্ছি আল্লাহ মোকাবেলা এই কয়েকটা কমজোর মুসলমানের সাথে মোকাবেলা যদি এরা যত কমজোর হয় আল্লাহ হাজার হাজার শ্রেষ্ঠ পাঠাই দিবে যে এদেরকে সাহায্য করবে কাকের বাহিনীকে তৎপর করে দেবে যে এদেরকে কিন্তু আপনাকে আমাকে মুসলমান হইতে হবে এহোদানদের হাতে দেওয়ার কথা আছে নাই যে মুসলমানের যত বলা হয়েছে ওইটা আসলে আমি দিদি ওটা ঠিক এহোদের কথাটা সই আমরা এখন তো নামতে মুসলমান আমরা যত চেষ্টা করি আমরা বেদুল মুখ পাব আগে আমাদের বড়ায় আসতে হবে আমার দাওয়া লাগতে হবে এরপরে আল্লাহ তার পুত্র দিবস কি হবে দিবস পালন করলে দিবস পালন করার দ্বারা কি আপনাকে দিয়ে দিবে এটা এখন যখন পরিবর্তনটা হবে আমরা মোকাবেলা দেখতে পারব না এই জন্য আমি গত জুমায় বলছিলাম যে আমাদের উত্তর এলে ভাস আমল হবে দাওয়া আসতে হবে দাওয়া শিখতে হবে দাওয়া দিলে দাওয়া খাই এই জন্য আমি বলছিলাম যে আমি কথা বলব গোসলের কথা বলবো নামালের সত্যের কথা বলবো কারণ দার্শনিক করে কোনো লাভ নেই ওটা আমল সই হবে জানার পরে কেউ বসে রাখতে পারে আর দাওয়াত আমরা দাওয়াত আমাদের সাথে দেয় তাদের সবা তু হ্যাঁ দাওয়াত শিখে নেই শাহ আল্লাহ আল্লাহ কখনো কমজোর হবে না আমাদের আল্লাহ কখনো গোরা হবে তিনি একই শক্তি নিয়ে আসেন আমরা পরিবর্তন হলে আল্লাহ আমাদেরকে আবার জয় করে দেখাই আল্লাহ আমাদেরকে সে তফিৎ করে